ल्ला निदर्शन समूह एक तुम्हारा देखते पाओ भूमि शुष्क शष्य हीन पड़े आतपर जेईम्रानी बर्षण करी अकस्तरुद्गमे सुसज्जित उठे जे आल्ला मृतभूमि जीवंत करश्चित भाव मृत दे के जीवन दान करब कित सक्षम ও হাইনাই ইলাই কাকাই ইরানু হেউ নবী নমী বী ওইনাই বীমা ইসমাই ও ববল আই সাইনুসলাই وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ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 তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ فَقَصَصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ فَقَصَصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ فَقَصَصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ અતয়ে আপনি বর্ণনা করুন এসব কাহিনী যেন তারা চিন্তা গবেষণা আল্লাহুল্লাহ ইনসা আল্লাহ আদম আলা থেকে শুরু করে এইসা আলাই পর্যন্ত আম্বিয়াদের জীবনী বিস্তারিতভাবে আলোচনা করা হবে অতীদের নবীদের কাহিনী সম্পর্কে আল্লাহ সুবাহ কুরআনে বলেছেন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 হারুন ইন নুন, ইয়াসা ইলিয়াস দাউদ সুলাইমানিম এবং মুহদ সাল্লাহ আলহিম আমাদের এই সিরিজে আমরা আদম থেকে ঈসা আলাইহিসাল্লাম পর্যন্ত আম্বিয়াদের জীবনী ইনশা আল্লাহ আলোচনা করবাদের ব্যাপারে বলেছেন তারা ছিলেন এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন আল্লাহ আল্লাহ আরো বলেছেন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 আপনি এই বিষয়ে ছিলেন গাফেলদের অন্তর্ভুক্ত অতএব ইত্যুপূর্বে অবশ্যই আপনি এই বিষয়ে ছিলেন অন্তর্ভুক্ত। কুরআন আলসু মহামার পক্ষ থেকে আলোসবা এই কুরআনকে মোহাম্মদ রসুল সাল্লামের উপর নাজিল করেছেন এবং তার মাধ্যমে আমাদের নিকট এই সংবাদগুলো কাহিনীগুলো পাঠিয়েছেন। আলসু মহাম্মিয়েছেন আল্লাহমতাও বলেছেন আমরা আপনার কাছে এই কুরআন প্রত্যাদেশের মাধ্যমে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 এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ এটা করতে আদেশ করেছেন অতএব আপনি বিবৃত করুন এই সব কাহিনী এবং আল্লাহ মহামত আল্লাহর পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লা উপরে এটা একটি আদেশ ছিল যে তিনি তার উম্মতের কাছে অবশ্যই এই কাহিনীগুলো পৌঁছে দেবেন সুতরাং রাসুল্লাহ সাল্লামের উম্মত হিসেবে আমাদের উপরেও এই দায়িত্ব এসে পৌঁছেছে যে আমরা আমাদের পূর্ববর্তী আম্বিয়াদের জীবনী সম্পর্কে জানব এবং অন্যদেরকে এই তথ্যগুলো জানিয়ে দেব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 রাসুল্লাহ সাল্লা উত্তর দিলেন মিয়া ওয়া ইসরোনা আলফা আর রসুলা লক্ষ ২০ হাজার তাদের মধ্যে ৩১৫ জন হচ্ছেন রাসুল অর্থাৎ আম্বিয়া ছিলেন এক লক্ষ ২০ হাজার জন এবং রাসুল ছিলেন ৩১৫ জন এখানে দুটি ভিন্ন ব্যাপার রয়েছে নবী এবং রাসুল আমবিয়া শব্দটি হচ্ছে নবী শব্দের বহু বচন এখন রাসুল এবং একাধিক একজন নবী তিনি রাসুল নন তিনি অন্য একজন রাসুলের সইয়াকে অনুসরণ করবেন সুতরাং প্রত্যেক রাসুলই হচ্ছেন একজন নবী কিন্তু প্রত্যেক নবী রাসুল নন যদি কোন একজন নবীকে নতুন সরিয়া প্রদান করা হয়ে থাকে তখন তিনি হয়ে যাবেন একজন রাসুল ব্যাপারটিকে সহজ করার জন্য একটি উদাহরণ কারণ তাকে তাওরাত হারুন আলাহি ইসাল্লাম তাকে কোনো শরিয়া প্রদান করা হয়নি তিনি একজন নবী এবং তিনি মুসা আলাহিসের শরিয়াকে অনুসরণ করেছেন আদম আলা কাহিনী শুরু করার পূর্বে চলুন এই বিশ্বজগতের শুরু কিভাবে হয়েছিল সেই সম্পর্কে একদল লোকের কাছে আসলেন এবং এসে জানতে চাইলেন ইয়া রাসুল্লাহ মা আউ আমর ইয়া রাসুল্লাহ এই সবকিছু কিভাবে শুরু হয়েছে তারা জানতে চাচ্ছিলেন কিভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে রাসুল্লাহ বললেন কান আল্লাহ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 অতপর তিনি কিতাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করলেন অতঃপর তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন বুখারি থেকে ইমরান ইবনে হুসাইন বর্ণিত সেই হাদিসটিতে রয়েছে ইয়েমান থেকে আগত দলটি রাসুদুল্লাহ সাল্লা কাছে এসে জানতে চাইলেন আমরা আপনার কাছে দিন শিখতে এসেছি এবং জানতে এসেছি কিভাবে এসব কিছু শুরু হলো রাসুদুল্লাহ সাল্লা জবাই বলেছেন শুরুতে শুধুমাত্র আল্লাহ ছিলেন আদিতে শুধুমাত্র আল্লাহ ছিলেন তার আগে কিছু ছিল না এবং তার আরশ ছিল পানির উপর এবং অতঃপর তিনি কিতাবে সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন এবং এরপর তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন বলেন ইন্নাকাল সুম্মা হুকুব ফাজিল কি আমা আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম অতঃপর তিনি তাকে বললেন লিখ তৎক্ষণাৎ কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সমস্ত কিছু কিতাবে লিপিবদ্ধ করলাম মুসলিম থেকে বর্ণিত একটি হারিসে বলেছেন ইন কতাবা মির আল আল-ফাসানা।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 সেই সিদ্ধান্ত নিজে গ্রহণ করেছেন আফমান এবং জমিন হয়েছে নূর থেকে এবং সৃষ্টি করা হয়েছে আগুন থেকে মালাইকা এবং জিনিস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 মালাইকাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে জিনদেরকে তৈরি করা হয়েছে আগুন থেকে এবং আদম আলা ইসলামকে তৈরি করা হয়েছে মাটি থেকে আল্লাহ বলছেন আর তোমার পালনকর্তা যখন মালাইকাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি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 এই দুইটি হচ্ছে খালাফ শব্দের অর্থ উদাহরণস্বরূপ আলোচনা অন্যত্র কুরআনে বলেছেন অতঃপর তাদের পরবর্তীতে আসলো অপদার্থ ব্যক্তিরা তারা সালাহকে নষ্ট করল প্রবৃত্তির অনুসরণ করলো সুতরাং অচিরে তারা পথপ্রষ্টতা প্রত্যক্ষ করবে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 এবং তাদের পরবর্তীতে যারা এসেছেন তাদেরকে আমরা বলে থাকি তারা হচ্ছেন পরবর্তী ব্যক্তি বা খালাফ যেমন আবু বকর রদ যখন রাসুল্লাহ সাল্লাহামের পরবর্তীতে এই উম্মার নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন আমরা তাকে বলেছি তিনি হচ্ছেন খলিফা তু রাসৌল্লাহ বা রাসুল্লাহ সাল্লা খলিফা কারণ তিনি পরবর্তীতে এসেছেন এবং রাসুল উল্লাহ সাল্লা দায়িত্ব তিনি তার কাছে গ্রহণ করেছেন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 পরবর্তীতে যারা পৃথিবীর উত্তরাধিকারী হয়েছিল তাদের সম্পর্কে তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কাউ মেনুহের পর খলিফা করেছেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব যদি আমরা এই আয়াতের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 এই পৃথিবীর সমস্ত কিছু তোমাদের জন্য আলোচ মহাতালা সৃষ্টি করেছেন সবকিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে আলোচনা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আলসু মহামতাল মানুষকে মর্যাদান করেছেন এবং মানুষের উপকারের জন্য অন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন সুতরাং মানুষ হচ্ছে এই পৃথিবীর চূড়ান্ত সৃষ্টি এবং এই পৃথিবীকে গড়ার দায়িত্ব আলসু মোহামতালা মানুষের উপর অর্পণ করেছেন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 কুরআনে আলহ বলেন আমি পৃথিবীতে খলিফা পাঠাতে যাচ্ছি তখন তারা কি বলেছিল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 আমি যা জানি তোমরা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 তাদের বৈশিষ্ট্য হয়ে থাকে ভিন্ন ভিন্ন কারণ কিছু মাটি নেওয়া হয়েছে পাহাড় থেকে কিছু মাটি নেওয়া হয়েছে উপত্যকা থেকে কিছু মাটি উর্বর কিছু মাটি অনুর্বর। ফলে আদম সন্তানদের মধ্যেও কেউ হয়ে হয়ে থাকে থাকে কেউ কেউ হয় পুণ্যবান কেউ হয়ে থাকে পাপি কেউ হয় বাধ্য আবার কেউ হয়ে থাকে একগুয়ে স্বভাবের আদম আলাহ কিভাবে তৈরি করা হয়েছিল বা কি ধরনের মাটি থেকে তৈরি করা হয়েছিল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 আলসু মাহতাহ আরো ব্যবহার করেছেন তিন ইনলার গন্ধযুক্ত এবং আলসু মহামতা ব্যবহার করেছেন সালসাল বা ঠনঠনে মাটি সুতরাং একটি মাটি শব্দ এটা বোঝানোর জন্য আলসু মহাম্মলা কেন এতগুলো শব্দ ব্যবহার করলেন তুরাব তিন তিন ইল লিব হামাই ইম মাসনুন এবং সালসাল তুরাব হচ্ছে ধুলো মাটি তিন হচ্ছে কাদামাটি তিন ইন লাজিব আঠালো কাদামাটি হামাই ইম মাসনুন গারোবর্ণের গন্ধযুক্ত কাদা মাটি এবং সালসাল ঠনে মাটি শুরুতে এটা ছিল শুধুমাত্র মাটি তুরাব মাটি যা পৃথিবী থেকে আলসুব ত্রহণ করেছেন এটাই হচ্ছে তুরাব পরবর্তীতে এই মাটির সঙ্গে মেশানো হয়েছে পানি যা প্রত্যেকটি জীবের মূল উপাদান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 শুরুতে ছিল কাদামাটি কেননা তাতে প্রচুর পরিমাণে পানি ছিল কিন্তু যখন পানি এবং আদ্রতা কমে আসলো তখন এটা আঠালো হয়ে আসলো। হচ্ছে আঠালো মাটি এরপর এই আঠালো মাটিকে আরো কিছু সময়ের জন্য রেখে দেওয়া হল ফলে এর গন্ধ বদলে গেল এবং এর বর্ণ বা রংটাও আরও গাঢ় হয়ে আসলো। এবং এটাকে আলসু মোহাম্মতোল্লাহ বলছেন হামাইম মাসনুন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 আদম আলা দেহকে আকৃতি দান করার পর সেটাকে শুক করার জন্য রেখে দেওয়া হলো। তখনও তাকে রুহ দেওয়া হয়নি শুধু একটা যদি আপনি তাতে আঘাত করেন তা থেকে শব্দ বের হয়ে আসছে বলা হয়ে যদিও এটা হাদিস নয় এবং সেই ঘটনা সম্পর্কে বলা হয়ে থাকে ইবলিস যখন আদম আলাস্লামের নিথর সেই দেহটিকে পরে থাকতে দেখলো তখন সে কি করেছিল এবং যদিও এটা হাদিস নয় কিন্তু এ বিষয়ে বলা হয়ে থাকে ইবলিস আদম আলা হটিকে পরে থাকতে দেখে সেদিকে দেহ থেকে ঠনঠন শব্দ বের হয়ে আসলো। যখন সে আদম আলা ইসলামের দেহকে আঘাত করল তখন সে বুঝতে পারল এটার ভিতরে ফাপা। এবং তখন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 আদম আলা আল্লাহ বেশ কিছু ক্ষেত্রে প্রদান করেছেন তৈরি করেছেন এবং আল্লাহ আদমা প্রদান করেছেন চারটি বিষয়ের মাধ্যমে তার একটি বিষয় হচ্ছে আল্লাহাল তাকে নিজের হাতে তৈরি করেছেন এটা বিরাট একটি সম্মানের বিষয় এবং আমরা জানি এখন হাসরের ময়দানে সমস্ত মানুষ সফায়াতের জন্য বিভিন্ন আম্বিয়াদের কাছে যাবে যেন তারা আল্লাহ কাছে সুপারিশ করেন সেই হাদিসে উল্লেখ করা হয়েছে শেষ বিচারের দিন যখন মানুষের কাছে যাবেন তখন তারা বলবে আদম আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার মধ্যে আলো তার পক্ষ থেকে একটি রুফ ফুঁকে দিয়েছেন এবং আপনাকে নিজের হাতে তৈরি করেছেন এবং আপনাকে সিজা করতে আলো সোহাম্মতাল্লাহ তার মালাইকাদেরকে আদেশ করেছিলেন সুতরাং আলো সুহামতাল্লাহ আদমকে এতটাই মর্যাদা প্রদান করেছিলেন আলাহাল তাকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং রসুল্লাহ সাল্লাহাম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 এরপর নবজাতক শিশু শৈশবকাল পরবর্তীতে বয়প্রাপ্তি ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক মানুষ জীবনের এতগুলো পর্যায় বা ধাপ অতিক্রম করতে হয়নি আদম আল্লাহামকে তার পরিপূর্ণ আকৃতি দিতে সৃষ্টি করেছেন এবং আমাদের মতো তাকে এই আকৃতি পরিবর্তনের মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়নি আমরা বিভিন্ন পর্যায়ের মধ্যে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে পূর্ণতা লাভ করে থাকি একটি কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয় পরবর্তীতে ভ্রূণ থেকে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 হে আবুল কাশেম রুহ কি রাসুল চুপ করে রইলেন এবং হাজি বর্ণনাকারী আব্দুল্লাহ নিমাজ ও দানহ তিনি বুঝতে পারলেন রাসুল্লাহ সাল্লাহামের উপর ওহিনাজিল হচ্ছে তিনি সেখানে দাঁড়িয়ে রইলেন এবং পরবর্তীতে রাসুল্লাহ সাল্লাই যখন সেই অবস্থাটি কেটে গেল তখন তিনি বললেন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 ঠিক যেভাবে মানুষের শরীরে যত অনুপাতে এগুলো মিশ্রিত থাকে সেভাবে তারা মিশ্রিত করল এবং এরপরে তারা সেখানে ইলেকট্রিক্যাল শখ দিতে লাগলো এবং তারা ভাবলো হয়তো এই শরীরে আমাদের শরীর আমাদেরকে জীবিত রাখে না আমাদের শরীর ধোঁয়ার মতো এবং এটা ধুলোমলিন পৃথিবীর একটা অংশ যে জিনিসটা আমাদেরকে জীবিত রাখে সেটা হচ্ছে রুহ এবং সেই গোপন রহস্যটি আলোচ মহাতালা আমাদের মধ্যে স্থাপন করে দিয়েছেন রুহ হচ্ছে এমন একটি জিনিস যে সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়া হয়নি এবং এটি হচ্ছে জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় এ কারণে পাই যখন মোসা এবং ফেরাউনের জাদুঘরদের মধ্যে জাদুঘরেরা নকল সাপ তৈরি করল তারা তাদের মারছিল এবং দৃষ্টি বিভ্রমের কারণে সেগুলোকে দেখতে সাপের মতো মনে হচ্ছিল কিন্তু মৌসা আলাহিসাল্লামের লাঠিটি আল্লাহমতাল্লাহ সেখানে রুহ সঞ্চার করে দিলেন এবং সেই লাঠিটি সত্যিকারের সাপে পরিণত হল একমাত্র আল্লাহ আল্লাহমতাল্লাহ হচ্ছেন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 আবু হুরাই রু বর্ণনা করেন আল্লাহ যখন আদমকে তৈরি করে তার আল্লাহ সুবহানি বললেন ইয়ার হে আদম আল্লাহ তোমার উপর রহম করুন সুতরাং আদম আলা জীবনের প্রথম ঘটনাটি হচ্ছে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়েছে আল্লাহ মহমতাল যখন আদমকে তৈরি করেছেন তার মধ্যে রুহ রুকিয়ে দিয়েছেন আল্লাহ নিজে যে আদম আলা বলেছেন ইয়ার আল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুন এবং এটাই হচ্ছে সর্বপ্রথম জিনিস যে আদম আলা শিক্ষা দেওয়া হয়েছিল সুতরাং শুরু থেকে আল্লাহর রহমত আদম সালামের সাথে ছিল আলম আলাকে সৃষ্টি করার পর আল্লাহ মোহামতাল বললেন তুমি মালাইকাদের কাছে যাও আল্লাহ মোহামতাল তাকে বললেন এবং তারা উত্তর দিলেন আপনার উপর আল্লাহর শান্তি আল্লাহর রহমত এবং বারাক আবর্ষিত হোক অতপর আদম আলা আল্লাহর কাছে ফিরে আসলেন এবং আল্লাহ মোহামতাল তাকে জানিয়ে দিলেন এই বাক্যটি হচ্ছে তোমার এবং তোমার বংশধরদের পরস্পর অভিবাদন জানানোর পদ্ধতি সালাম সুতরাং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আদম মাধ্যমে আমরা কিভাবে পরস্পর পরস্পরকে অভিবাদন জানাব সালামের মাধ্যমে আলাইকুম। অথচ আমরা এখন এই সালামটিকে বাদ দিয়ে বিভিন্ন শব্দ অভিবাদনের জন্য গ্রহণ করেছি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 রাসুউল্লা বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও যখনই আমরা কোন মুসলিম পরস্পরের সাথে একত্রিত হব আমরা আলাইকুম আপনার উপর শান্তি ভূষিত হোক সমস্ত বলার পর উত্তম জবাব হচ্ছে আপনি যে কোনো ধরনের সম্ভাষণ ব্যবহার করতে পারেন সেটা হতে পারে কি খবর কেমন আছেন ইত্যাদি যেকোনো কিছু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 একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আল্লাহ আদমের সাথে এবং সমস্ত আদম একটি করেছেন আমার এবং সন্তেন আর যখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্ঠ দেশ থেকে বের করলেন তার সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই তারা বলল কালুবালা শাহিদনা অবশ্যই আমরা সাক্ষ্য প্রদান করছি আল্লাহ বলেন আবার না কিয়ামতের দিন তোমরা বলতে শুরু করো যে এই বিষয়টি তো আমাদের বলেন আবার না কিয়ামতের দিন তোমরা বলতে শুরু করো হাজা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে চুক্তি আমার এবং আপনার সাথে আল্লাহ সহ চুক্তি করেছেন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 এবং আলোচনা আরো বলছেন যে কিযামতের আমাদের দিন যেন তোমরা একথা বলতে না পারো যে এই বিষয়ে কোন জ্ঞান ছিল না আমি জানতাম না এবং চুক্তি হচ্ছে আদি অবস্থা আদি স্বভাবজাত অবস্থা মানুষের স্বভাব ধর্ম আমাদের প্রত্যেকেরই একটি আদি অকৃত্রিম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 আমরা তাকে রব হিসেবে মেনে নিয়েছি এবং তার সঙ্গে কাউকে শিরক করব না বলে অঙ্গীকার করেছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ চুক্তিটি হয়েছে নবীদের সাথে আদম আলা যখন তার সমস্ত সন্তানদের দিকে দৃষ্টি দিলেন সেখানে আম্বিয়াদেরকে তিনি প্রদীপের মতো উজ্জ্বল দীপ্তিমান দেখতে পেলেন এবং আলা সুবাদ আদমের এই সন্তানদের কাছ থেকে রিসালাত এবং নবুয়াতের বিশেষ অঙ্গীকার গ্রহণ করেন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 এবং নোহ ইব্রাহিম মোসা ও মারিয়ামের পুত্র এইসান নিকট থেকেও তাদের নিকট থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গিকার। এবং একই সাথে সমস্ত নবীদের কাছ থেকে সর্বশেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহম সম্পর্কেও আল্লাহ সুহামতাল অঙ্গীকার গ্রহণ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বলেন আর আল্লাহ যখন আম্বিয়াদের কাছ থেকে অঙ্গীকার নিলেন আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব এবং হিকমত অতপর তোমাদের নিকটে যখন রাসুল অর্থাৎ শেষ নবী আসবেন তোমাদের নিকট যা আছে তাওরাত এবং ইঞ্জিল তার সত্যায়নকারী হিসেবে তখন সেই রাসুলের প্রতি তোমরা ইমান আনবে এবং তাকে সাহায্য করবে আল্লাহ বলেন তোমরা কি অঙ্গীকার করছ এবং উপরোক্ত শর্তে আমার ওয়াদাকে কবুল করে নিচ্ছিগন বললেন কলু আকরার না আমরা অঙ্গীকার করছি আল্লাহ বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম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 আমাদের সেই সৃষ্টিগত বৈশিষ্ট্য ফিতরাতকে আমরা নষ্ট করে ফেলেছি উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই আলোস মহাতার সৃষ্টি হাঁসকে আলোস মহাতা সৃষ্টি করেছেন পানিতে ভাসার জন্য পানি দেখে হাঁসের বাচ্চা ভয় পায় না পাখিকে আলোস মহাতার সৃষ্টি করেছেন উড়ার জন্য সে সহজাতভাবে উঠতে শিখে ঠিক তেমনিভাবে মানুষকে আলোচ মহাতা সৃষ্টি করেছেন এমনভাবে যে এই মানুষ স্বভাবজাত কারণে শরীরবিহীনভাবে এক আল্লাহ ইবাদত করবে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 বাদিয়ার রাই তাদের বোধশক্তি অপরিপক্নে গাছি রহমান বলেন মুমিনদের প্রতি এটা কাটাক্ষ একটি গুণ অর্থাৎ মুমিনরা সহজাতভাবে শরীরবিহীন অবস্থায় অসমানতালার উপরে ইমান নিয়ে আসে এটা মূলত একটি গুণ এবং এ কারণে কুফ্ফাররা তাদেরকে কটাক্ষ করে থাকে যে এদের বোধশক্তি অপরিপক্ক এতটা স্বতস্ফূর্তভাবে মানুষ ইসলামকে গ্রহণ করে থাকে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 যদি ফিতরাত নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে লজিক বা যৌক্তিক বোধ মাধ্যমে আপনি এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে আলোচনার শরীরবিহীন অবস্থায় সমস্ত যোগ্য এবং এটাও যদি কাজ না করে তাহলে এই আসমান এবং জমিনের প্রতিটি স্থানে আলোসু মহাতাল্লার আয়াত বা নিদর্শন বিদ্যমান যেগুলো আপনাকে বলবে সমস্ত শিরকে বর্জন করে এককভাবে আলোসু মহামতাল আনুগত্য করতে সুতরাং এই চুক্তি যা আলোসু মোতাল্লাহ আদমের সন্তানদের সাথে সম্পাদন করেছেন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 সমস্ত বস্তু সামগ্রীর নাম তাপসির গ্রন্থগুলোতে আল্লাহ তাকে সবকিছুর নাম শিখিয়েছেন এটাকে আক্ষরিকভাবে গ্রহণ করলে আমরা বুঝতে পারি আলাহামতাল্লাহ আদম আলাকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন কিন্তু এব্যাপারে আরেকটি মতামত রয়েছে সেটা হচ্ছে আলো সুমত্লা আদম আলাহিস্লামকে সব ধরনের বস্তু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 নাম না থাকার কারণে আপনি এই বিষয়টি তাকে বলতে পারছেন না তখন সে আপেল আপনার সামনে নিয়ে আসতে হবে এবং তাকে বুঝাতে হবে অথচ আলাহ আমাদের জন্য এই বিষয়টিকে কত সহজ করে দিয়েছেন বলেন খলাকাল ইনসান আল্লাহ মাহুল বয়ান আল্লাহাল মানুষকে সৃষ্টি করেছেন অতপর তাকে বয়ান শিক্ষা দিয়েছেন কথা বলার ক্ষমতা শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ শিখালেন আদমকে সমস্ত নাম কুল্লাহা এটা এমন একটা ক্ষমতা করেননি তারা শুধুমাত্র কিছু নির্দিষ্ট বিষয়ে জ্ঞান রাখতেন এবং আলসু যা দিয়েছেন তা নিয়ে তারা সন্তুষ্ট থাকতেন বলেন সকোল অস ইহ উল ইদি কো লুসহল ইমদন ইলম অল ইলি মুলকী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 যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো আল্লাহ সবকিছু জানেন এ কারণে তিনি মালাইকাদেরকে বললেন যে আদমকে সৃষ্টি করার মধ্যে একটি হিকমা রয়েছে যা জানেন না। এবং এই ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা যখনই আমরা কোন কিছু দেখি যা আমরা বুঝতে পারি না তখন আমাদের বোঝা উচিত যে এর মধ্যে এর পেছনে আল্লাহ মোহাম্মতাল্লাহ হিক্মমা রয়েছে বিচক্ষণতা রয়েছে প্রতিটি কাজের পেছনে রয়েছে একটি প্রজ্ঞা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 এই প্রশ্ন করার অধিকার বা বিন্দু মাত্রতা সন্তুষ্ট বিষয় জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করোনে কাসির রহম এখানে বেশ কয়েকজন ওলামাদের মতামত উল্লেখ করার পর বলেছেন তোমরা যা গোপন রাখো এটা বলতে আলা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 তখন তোমরা তার সম্মুখে সিজ্জা অবনত হয়েছে সুতরাং এটি একটি পূর্ব ঘোষণা ছিল কিন্তু যখন ঘোষণাটি বাস্তবায়নের আদেশ চলে আসলো আলোসু মহম্মতার কালাম থেকে আমরা জানতে পারি আলোসু মোহাম্ম অতঃপর সমস্ত ফেরিস্তায় একযোগে সিজ্বনত হলো।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 وإذ قلنا لآدم إِلَّا নিল ইতিুদূলি অদম সূল ইুদুিম কোল অলি কব্বা ইন কলকি মিল অষ্টলি কন দুইচ ই শরণ কর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 एमकी सबकिछ के आल्ला के प्रश्न करते दी कें रखते हिजाब क्यों पड़ते